প্রিয় দর্শক বৃন্দু পৃথিবীর বিভিন্ন আনাচা থেকে জ্বালা পৃষ্ঠী বাংলা দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পিস টিভি বাংলার ধারাবাহিক প্রোগ্রাম কিতাব লেখক রাহেমহল্লা তিনি অধ্যায় পেতেছেন একষট্টি তম অধ্যায় বাবু যারা বিভিন্ন রকমের চিত্র তৈরি করে থাকে চিত্রশিল্পী সেই চিত্রশিল্পীদের পরিণতি কত ভয়াবহ হতে পারে সে সম্পর্কেই এ অধ্যায়ের আলোচনা আমরা শুরু করেছিলাম এবং এ অধ্যায়ে যে সমস্ত হাদিসগুলি এসেছে আমরা সেগুলি শুনেছি এরপর আমরা কিছুটা আলোচনার মধ্যে চলছিলাম সর্বশেষ হাদিসটি নিয়ে আমরা আলোচনা করছিলাম আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম আলী রাজিয়াল প্রেরণ করলেন আল্লাহ হে আলী তুমি যাও মুসলিম জনবসতির অলিগলি তুমি দেখো সব জায়গায় কোথাও যদি এর ভয়াবহ দিকগুলি দুধরনের প্রথম হলো এ ধরনের চিত্র যারা তৈরি করে থাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদেরকে সবচেয়ে বড় যা আলেম বলে চিহ্নিত করেছেন এবং রাসুলসাল আলী হুসাল্লাম বলেন তাদেরকে কে আমি সবচেয়ে কঠিন আজাব দেওয়া হবে সবচেয়ে যে ব্যক্তি কঠিন আজাব পাবে সেই ব্যক্তি হল যে এই সমস্ত চিত্র তৈরি করে থাকে প্রিয় বন্ধুরা দ্বিতীয় দিক হলো যে এই চিত্র স্থাপনের কারণেই মাধ্যমেই সমাজে শেরখ এর আবির্ভাব ঘটে থাকে সে প্রসঙ্গে আমরা কোনো ও আসের আলোকে আলোচনা করেছি মুসলিম সমাজে কোনো প্রতিমা পূজা ছিল না এই প্রতিমা পূজা বা এই শেরকের উৎপত্তি হয়েছে এই প্রতিমা ও চিত্র এগুলিকে কেন্দ্র করেই হতে একজন মানুষ যদি তার ইমানকে ঠিক রাখতে চায় তাহলে তাকে আল্লাহর সমতুল্য সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ সবহান তালা তিনি যে রব প্রতিপালনকারী সেই দৃষ্টিকোণ থেকে তার সেরকে লিপ্ত হওয়া হয় সেটা থেকে বিরত থাকতে হবে অপর দিকে। একমাত্র আল্লাহ সুবাহ তিনি আমাদের আবাদত আমাদের শ্রদ্ধা পাওয়ার অধিকার রাখেন শ্রদ্ধাপূর্ণ আবাদত পাওয়ার অধিকার রাখেন সেই দৃষ্টিকোণ থেকে তার সাথে কোনো প্রতিমাকে কোনো চিত্রকে কোনো ব্যক্তিকে শরিক করার বিষয় থেকেও যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে এই বিষয়গুলিকে বর্জন করতে হবে প্রিয় বন্ধুরা এহাদিসের দ্বিতীয় অংশ যেটি আল্লাহ রসুল সাল্লা সালাম আলী রাজিয়ালুকে বলেছিলেন মুশরিফান পাঠালাম যাও তুমি ঘুরে দেখো কোথাও যদি তুমি কোনো উঁচু কবর পেয়ে যাওতা সে উঁচু কবরকে তুমি একেবারে সমান করে দিবে কখনো উঁচু রাখবে না প্রিয় বন্ধুরা আসলেই বিষয়টি খুব আশ্চর্যের সাথেই বলতে হয় আজকে আমাদের কবরগুলির কি অবস্থা বরং আমরা যাদেরকে ভালো মানুষ মনে করি যাদেরকে আমরা অলিয়া উলিয়া মনে করে থাকি যাদেরকে আমরা বুজুর্গ মনে করে থাকি যাদেরকে আমরা বিভিন্ন রকমের দিনদার নেককার বেশি বলে আমরা মনে করি তাদের কবরগুলিকে আজকে আমরা শরীয়ত নিষিদ্ধ যেই নিয়ম সেই নিয়ম অনুযায়ী তাদের কবরগুলিকে করে থাকি এই কবরকে কেন্দ্র করেই সেখানে বড় ধরনের অট্টালিকা ভবন সেটাকে তৈরি করে থাকি কবরকে কাজ এটাও একই সূত্রে এসেছে আমাদের মাঝে তাহলে সেই ইহুদ এবং খ্রিস্টানদের অনুসরণ করেই আল্লাহ রসুল সাল্লাহাম তিনি জীবনে বহুবার এমনকি মৃত্যুর পাঁচ দিন পূর্বেও সকল সাহাবিদেরকে মসজিদে সমবেত করে তিনি তাদেরকে সতর্ক করছেন এবং বলছেন আল্লাহ রা আলমিনের তাদের যারা কি করেছে তাদের নবীদের কবর গুলিকে নির্ণয় করে নিয়েছে আল্লাহ রাসুল সাল আলি হুসালাম তার জীবনের শেষ মুহূর্ত যখন তিনি পৃথিবী থেকে বিদায় নিতে যাচ্ছেন দিনটি ছিল বারোই রবিউলাউআল সোমবার আনহার ঘরেই তিনি মৃত্যু সজ্জায় সাই যেন অস্থির হয়ে গেছেন আল্লাহ রাসুল সাল আলী হুসাল্লাম তিনি একবার তার চাদর চেহারার উপর ফেলে দিচ্ছেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে চাদর আবার নামায় নিচ্ছেন আবার সামনেই পানির পাত্র রয়েছে সেখানে হাত ডুবাচ্ছেন হাত ভিজিয়ে তিনি চেহারার উপর মুসতেছেন আর বলতেছেন লাহা ইল মৌতি লাহা ইল্লাল মৃত্যু যন্ত্রণা বড়ই কঠিন যন্ত্রণা فقد قلت محراته قاتل الله اليهود والنصار اتخذوا قبور انبيائهم مساجد الله رب العالمين ويهود والنصار اتخذوا قبور انبيائهم مساجد ذهبت النبي در قبور قولك شاذ دار استاني برين و تكرد فرعا الله الرسول صلى الله عليه وسلم اكوة هذه اقاكش حتر كورلين ورعا ان نبن نعيشة تنجو بولين على فلا تتخذوا قبر عيدا তোমরা আমার কবর কেউ সে ধরনের ঈদের স্থান হিসেবে গ্রহণ করো না অন্ড বর্ণনা এসেছে ফালা তত্তা কবরি আমার কবরকে এমন প্রতিমার মতো গ্রহণ হয়। করো না যেটার সাল্লাম আলী রাজি আল্লাহনকে বললেন আল্লাহ তোমাকে পাঠালাম আমি ঘুরে দেখো কোথাও যদি কোনো উঁচু কবর পাও সে কবরকে তুমি শেষ করে দাও ভেঙে দাও ইসলাম যেটা নিষেধ করেছে সেটা নিয়েই আমাদের এখন বড় বাহাদুরি কে কার কবরকে কত সুন্দর করতে পারি কে কার কবরের মধ্যে কত সুন্দর গম্বুজ কত সুন্দর স্থাপনা কবরকে কবরের উপরে বা কবর কেন্দ্রিম্মাচে মোহাম্মদের বা মুহাম্মদ সাল্লাইসালামের কোনো অনুসারীর এ কাজ হতে পারে না এটি হবে ইহুদিদের অনুসারীদের এ হবে খ্রিস্টানদের অনুসারীদের কাজ এ হবে মুশ্রিকদের প্রিয় বন্ধুরা তাই আসুন আমরা সে বিষয়ে অবশ্যই সতর্ক হবো লেখক রহমাহুল্লাহ তিনি এই অধ্যায়টিতে যে মূল বিষয় আলোচনা করছেন সেগুলি হচ্ছে চিত্র তৈরি করা এই সমস্ত চিত্র তৈরি করা ইসলামে আল্লাহ রাবুল আলমিন যেভাবে কঠিন হাদিসের মধ্যে হাদিসের কুদুসির মধ্যে যেভাবে বলছেন সেগুলি থেকে প্রমাণিত হয় একজন মমিন মুসলিমের জন্য যে আল্লাহকে খালেক হিসাবে মালেক হিসাবে বিশ্বাস করে তার জন্য কখনও বৈধ নয় তার জন্য হলো হারাম এ ধরনের চিত্র তৈরি করা আসুন আমরা যে হাদিসগুলি শুনলাম এই হাদিসের আলোকে একটু আমরা চিন্তা করে দেখি যে সমস্ত চিত্র তৈরি করা হয় সেগুলির হুকুম কি হতে পারে এবং এগুলি চিত্র বলতে সেগুলি কি সিস্টেমের কি প্রকারের কোনগুলি হারাম কোনগুলি হারাম হইতে হবে না আমরা এই চিত্রকুলির অবস্থা সাধারণত চারটি অবস্থা বর্ণনা করতে পারি প্রথম হলো যেগুলি এমন পর্যায়ের তৈরি করা হয় যেটার একটা যেন বডি রয়েছে যেমন মানুষের মতো ও গরু ছাগলের মতো অর্থাৎ যেটা একটা বডি সেরকম বডি একটা তৈরি করা যদি এই ধরনের হয়ে থাকে চাই সেটা মাটি দিয়ে তৈরি করুক বা সেটা প্লাস্টিকের হোক বা কাঠের হোক বা আরও যে কোনো উপাদান দিয়ে হোক না কেন সেটা সম্পূর্ণভাবে হারাম আল্লাহ রাসুল সাল আলি হোসাল্লামের এই হাদিসগুলি থেকে আল্লাহ রাবুলি আলমিনের আদিস কদ্সি থেকে যেটা প্রমাণিত হচ্ছে সেটি সম্পূর্ণ হবে হারাম এবং যে ব্যক্তি এগুলি করবে কেমতের দিন সে সবচেয়ে কঠিন আজাবের সম্মুখীন হবে এ হলো এক দ্বিতীয় বলবো আমরা যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেগুলি হয়তো এই ধরনের বডি নেই হয়তো সেটা কি করা হয়েছে কোনো কাগজে রঙিন করে আর্ট করা হয়েছে অথবা ওয়ালে রঙিন সেটা আর্ট করা হয়েছে অথবা কোনো ওয়ালে খোদাই করে একটু একটু করে নকশা করে তৈরি করা হয়েছে সেগুলির হুকুম আমরা বলব আল্লাহ রসুল সাল্লামের এই হাতিসগুলি থেকে যেটি প্রমাণিত হচ্ছে সেগুলিও হারাম প্রিয় দর্শক বৃন্দ এ আমরা একটু বিরতি নিতে যাচ্ছি আবার বিরতির পরে ফিরে আসবো এবং এ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামি ওবার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 দেখুন রিয়াজু সালেহীন আজ সন্ধ্যা ছটায় পুনঃ সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে ডায়ালগ ডায়ালগ ডিসকশন ডিসকাশন ডিবেলিমিনেটকনাইন উইটনেস ডাক দেখুন সম্মুখ সমরে কাল রাত নচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে মালিক রাহু বলেন রসুল্লাহ বলেছেন তোমরা সহজ পন্থা অবলম্বন করো কঠিন করো না সুসংবাদ দাও নিরাশ করো না সহিংসাম থেকে কেন আমাদের জন্য জরুরি ইসলামের আলো আধুনিক সভ্যতা ও আমাদের যুব সমাজ পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালাম আলাইকুম আহমতুল আমাদের সবাইকে এই আলোচনাগুলি শুনে কোরআন ও হাদিসের আলোকে সেগুলি উপলব্ধি করে আমাদের জীবনে বাস্তব প্রয়োগ করার দান করুন আমি সের আলোকে যে সমস্ত চিত্র তৈরি করা গ্রহণ করা নিষিদ্ধ সেগুলি সম্পর্কে আলো আলোচনা করছিলাম আমরা বলছিলাম এখানে চারটি অবস্থা হতে পারে প্রথম হল যেগুলি সম্পূর্ণ একটা বডি তৈরি করা হয় যে কোনো উপাদান দিয়েই হোক না কেন সেটি সম্পূর্ণভাবে হারাম এবং যে তৈরি করবে সে যদি এরপরে এটা থেকে এত বা না করে মারা যায় তাহলে সে জাহান নামের সবচেয়ে বড় আজাব ভোগকারী হবে চাই সেটা তার নেশাগত পেশা হিসেবে করুক বা তার সেটা চাকরিগত পেশা হিসেবে করুক যেই ধরনের করুক না কেন কোনো মুসলমান যদি করে থাকে আর অমুসলিম যদি করে সে তো চিরস্থায়ী এমনি জানান না দ্বিতীয় বলছিলাম আমরা যেটার হয়তো এরকম বডি নেই কিন্তু সেটা ওয়ালে রঙ দিয়ে আর্ট করে তৈরি করা হয়েছে অথবা নকশা করে তৈরি করা হয়েছে অনবভাবে কোনো কাপড়ে বা কাগজে সেটাকে নকশা করে তৈরি করা হয়েছে আমরা বলব যে হালিসের আলুকে প্রমাণিত হয় এর হুকুমও একই তিনি একটি পর্দা ঝুলিয়েছেন আল্লাহ তিনি যেন ঘরে প্রবেশ করতে চাচ্ছেন না তার চেহারা যেন বিভৎস হয়ে গেল আয়সারদিয়াল্লাহা বলছেন আল্লাহ রসুল সালাইসালাম আমি কি অপরাধ করেছি আপনি কেন আসতে চাচ্ছেন না ভিতরে আমি আল্লাহর কাছে একটি পর্দা ছিল সেই পর্দায় কিছু মানুষের চিত্র ছিল কোনো প্রতিমা নয় পর্দার মধ্যে ঘরে প্রবেশ সালাম না এবং বললেন তাদেরকে বলা হবে তোমরা যেগুলি তৈরি করেছ সেগুলি এখন তোমরা জীবন দাও এ বলে তাদেরকে কেয়ামতের দিন কঠিন আজাব দেওয়া হাদিসব তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যারা বডি হিসাবে নয় বরং বিভিন্ন ওয়ালে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাপড়ে বা গোজে। যেগুলি রং বা নকশা করে যেগুলি ছবি সেগুলি হারাম এবং যারা করবে তারাও কঠিন কেমতের দিন যাবে বা জাহার নামি হবে তার দ্বিতীয় তৃতীয় প্রকার আমরা আসি যে তৃতীয় প্রকারটা প্রথম দুই প্রকারের বাইরে অর্থাৎ যেগুলি বিভিন্ন ক্যামেরা দিয়ে তোলা হচ্ছে ছবি সে নিজে নিখুঁতভাবে করছে না কিন্তু মেশিন দিয়ে সেগুলি করছে ক্যামেরা দিয়ে কোনো এক জায়গায় একটা মানুষ বা কোনো একটা জীব জানোয়ার সে ছবিটাকে সে গ্রহণ করে নিচ্ছে ক্যামেরা দিয়ে এগুলির হুকুম কি। জব এগুলি যদি ক্যামেরা দিয়ে গ্রহণ করে সেটাকে প্রকাশ করা হয় তাহলে ক্ষেত্রে আলিম সমাজ তারা ভিন্ন ভিন্ন কিছু মতামত ব্যক্ত করেছেন তবে এটাকে যদি কি করা হয়ে থাকে ক্যামেরা দিয়ে সেই ছবিটাকে গ্রহণ করে এরপর সেটাকে প্রিন্ট দিয়ে প্রকাশ করা হয় অনেকে এটাকেও হারাম বলেছেন কারণ এটার মাধ্যমেও যেন মানুষের আকৃতি বিকৃতিটাকে আল্লাহ সবহানার সৃষ্টির সাথে একটা সাদৃশ্য রেখে সেটা উপস্থাপন করা হচ্ছে চাই মানুষের হোক বা জীব জানুয়ারের হোক আবার কেউ বলছেন যে না এটা সেই বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত নয় তো মূল কথা আমরা বলবো যে এ সমস্ত যেগুলি ক্যামেরা বা ইত্যাদির কারণে যে মাধ্যমে যে সমস্ত ছবি সংগ্রহ করা হচ্ছে তৈরি করা হচ্ছে চিত্রগুলি এই চিত্রগুলি যদি একান্ত কোনো প্রয়োজনের জন্য যদি হয়ে থাকে তাহলে সেটা হয়তো আমরা বলবো জায়েজ কারণ আজকাল যেমন বিভিন্ন রকমের পাসপোর্টের আইডি কার্ডের বা ইত্যাদির জন্য একান্ত যেটা না হলে হয় না সেটার জন্য আমরা হয়তো বলবো যে অসুবিধা নেই এটা জায়েজ হবে কিন্তু যেগুলি এই ধরনের একান্ত নয় ছেলেখেলা হিসাবে গ্রহণ করা হচ্ছে বা সেখানে কিছু বিকৃত করা হচ্ছে এবং আবার এগুলির আরেকটি দিক হলো অশ্লীল দৃশ্যগুলি ছবিগুলি তোলা হচ্ছে মানুষেরই সেটা আরও আরেক দিক থেকে সেটা অবশ্যই হারাম এবং জানা এগুলি করবে কোনো সন্দেহ নেই এটি একটি হারাম এবং বড় ধরনের কবিরাগোনা এবং এর কারণেও আল্লাহ রব্লি আলমী তাকে জাহান্নামে অবশ্যই শাস্তি দিবেন। প্রিয় বন্ধুরা তাই আমাদের হাতে কে আমরা থাকলেই বিশেষ করে আজকে মোবাইলের ক্যামেরা বা সবখানেই এজন্য আমরা এই বিষয়টিকে এত অহরহ ব্যবহার করছি যেন আমরা কিছুই মনে করছি না না কখনো উচিত নয় বিশেষ করে প্রিন্ট দিয়ে বের করে সেগুলিকে গ্রহণ করা স্মৃতির জন্য হোক আর যেই জন্যই হোক না কেন এগুলি কখনো বৈধ নয় ওল্লা চতুর্থ অবস্থা আমরা বলবো। যে সমস্ত চিত্র প্রাণী জগতের নয় এই তিনটি আমরা যেগুলি বললাম সেগুলি হলো প্রাণী জগতের ছবি বা প্রাণী জগতের চিত্র বা প্রতিমা বা প্রতিকৃতি চতুর্থ অবস্থা আমরা বলব যেগুলি প্রাণীজগৎ নয় সেগুলির হুকুম কি। প্রথমে আমরা বলবো যে যেগুলি প্রাণী প্রাণীজগৎ নয় এটি আবার দুই ধরনের হতে পারে এক হলো কতগুলি একেবারে হান্ড্রেড পারসেন্ট জড় পদার্থ যেগুলি কোনোই যার মাঝে জীব নেই মানুষ যেগুলি নিজেরাই তৈরি করছে উদাহরণস্বরূপ গাড়ি বাড়ি যেগুলি মানুষ তৈরি করে সেগুলির যদি চিত্র করা হয় তাহলে বিলের ফাঁক সকল আলিমের মতো এখানে কোনো অসুবিধা নেই কারণ কিছু কিছু আদিস থেকে ইঙ্গিত পাওয়া যায় যে প্রাণী জগৎ যেগুলি নয় সেগুলির ছবি তৈরি করা যেতে পারে প্রিয় বন্ধুরা এ হলো সংক্ষিপ্ত এ বিষয়ে কথা অতএব যখন তখন মন চায় আমরা আজকে ছবি তুলব এটি কখনো বৈধ নয় কখনো জাহেজ নয় কোনো মমিন মুসলিমের জন্য এটি সভা পায় না কারণ এর মাঝে বহুদিক রয়েছে যেগুলির মাধ্যমে আমরা অন্যায় হয়ে থাকি এক হলো এই অহরহ ছবি তোলার মাধ্যমে সেগুলিকে যখন আবার প্রিন্টে নিয়ে আসা হয় দেখা যায় যে সামান্য শুধু দেখার জন্যই এর পিছনে প্রচুর টাকা পয়সা কত খরচ হচ্ছে আল্লাহ আকবর আশ্চর্যের বিষয় হয় আজকে বিভিন্ন রকমের যেই কালার ল্যাবগুলিতে গিয়ে আপনি একটু দেখুন যে সম্ভ্রান্ত পরি অর্থ সচ্ছল পরিবারের ছেলেমেয়েরা সেখানে গিয়ে এক একজন কত শত শত ছবি প্রিন্ট করে নিয়ে আসছে দাও তাকে ধিক্ষার দিয়ে বিদায় দেওয়া হয় যে না টাকা নেই মাফ করো তার কাছে মাফ আল্লাহ আকবর আর অথচ এই ধরনের ছবি টবি অনর্থক সেগুলি তৈরি করে হাজার হাজার টাকা এর পিছনে নষ্ট করা হয় ইন্নল মোবাদ্দ এই ধরনের অপচয়ের দৃষ্টিকোণ থেকে সেটিও একটি শয়তানি কাজ ছাড়া কিছুই নয় প্রিয় বন্ধুরা আসন এ সমস্ত জিনিসগুলির ক্ষেত্রে আরেকটি দিক আরো অনেকগুলি বিষয় ছিল এর মধ্যে এই সমস্ত প্রতিমা বা ছবি তৈরি করে সবচেয়ে আজকে বড় যেটি আমাদের আরও একটি খারাপ দিক গত দর্শে আমরা কিছুটি বলেছি হয়তো তা হলো এই প্রতিমাগুলি শুধু নয় বরং আজকে পুতুল এর মতো মূর্তি তৈরি করে নিয়ে এবং অশ্লীল দৃশ্য হিসাবে সেটাকে দাঁড় করে রাখছি আমরা আমাদের ঘরগুলিতে এবং এই ছবিগুলি তৈরি করে দাঁড়িয়ে রাখছি আমাদের মুসলিম ঘর শোভা পায় না যদি সেখানে বিভিন্ন রকমের মূর্তি প্রতিমা যদি সেখানে না রাখা হয় একবার এটা হচ্ছে আজকে আমাদের মুসলমানদের অবস্থা কখনো কোনো মুসলমান তার ঘরে সভার জন্য এগুলিকে সুন্দর ভাবে সাজায় রাখতে পারে না কারণ আল্লাহ রাসুল সালাম যে অঙ্কনগুলি থাকবে সেখানে কোনো দিন ফেরস্তা প্রবেশ করে না তাহলে ফেরেস্তা প্রবেশ না করলে কে করে শয়তান করে আল্লাহ আকবর একজন মমিন প্রতিটি মামন আমি বলতে চাই আপনি কি একটু চিন্তা করেছেন আপনার ঘর আপনার এই ড্রয়িং রুম বা আপনার এই রুমগুলিকে আপনি সাজিয়ে রেখেছেন যেন শয়তান এখানে এসে আশ্রয় নিতে পারে আর পথ বন্ধ করে দিয়েছেন আপনি সেই রহমতের ফেরিস্তা আসার পথকে বন্ধ করে দিয়েছেন কিভাবে একজন মমিন মুসলিমের জন্য এটা শোভা পায় যদি আজকে আমরা সত্যি মমিন হতাম আল্লাহকে ভয় করতাম এবং আল্লাহর রহমত কামনা করতাম তাহলে যখন এই মদ ইসলামে হারাম হলো আরাম হওয়ার সাথে সাথে সংবাদ যখন ছড়িয়ে গেল দেখা গেল যে সেই মদিনার অলিতে গলিতে সকলেই বাড়ি থেকে মদের পাত্রগুলি মদসহ বের করে রাস্তায় ফেলছেন এমন রাস্তায় মদের জন্য স্রোত বয়ে যাচ্ছে সত্যি যদি আজকে আমরা সেই মমিন হতাম সেই ইমান যদি আমাদের মাঝে থাকতো সেই চেতনা যদি আজকে আমাদের থাকত তাহলে আল্লাহ রাসুল সাল্লাম যেখানে কঠিনভাবে নিষেধ করলেন সে বিষয়গুলি এভাবে আজকে আমরা কেউ রাখতাম না অনেকে কেউ দলিল হিসাবে গ্রহণ করতে চাই যে আয় সারদ আল্লাহ আনহা তিনি ছোটো অবস্থায় খেলতেন এগুলি নিই আয় সারদ আল্লাহ আনহা খেলতেন ঠিক কিন্তু আয় সারদ আল্লাহ আনহা যেগুলি দিয়ে খেলতেন সেগুলি কয়েকটি দিক থেকে মুক্ত ছিল প্রথম সেগুলি ছিল না কোনো অশ্লীল আজকে আমরা পুতুলগুলি বা ইত্যাদিগুলি বিশেষ করে মেয়েদের যে সমস্ত বিভৎস চিত্রগুলি আমরা তৈরি করে সেগুলিকে আজকে আমরা সোকচে সাজায় রাখি আয় শারদ আল্লাহ আনহা যেগুলি দিয়ে খেলেছিলেন সেগুলি এই ধরনের অশ্লীল ছিল না এক দ্বিতীয় হলো আয়সা রাজিয়ালহা তিনি খেলার পরেও সেগুলিকে ঘরে এভাবে উন্মুক্ত করে কখনো সাজায় রাখেননি বরং যেটি হাদিসে এসেছে আল্লাহ রাসুল সাল্লাহ কিভাবে দেখলেন যে হাববাচির রে হৌ বাতাস এসে বাতাসে যখন পর্দাটি সরে গেল যার কারণে আয়সা রাধিয়াল্লাহা যেখানে লুকায় রেখেছিলেন ঘরের এক কোনায় সেগুলি বের হলো বের হয়ে আল্লাহ রহুসাল্লাম জিজ্ঞাসা করলেন মা হাজি হিগুলি কি তোমার তখন বললেন যে এগুলি হলো আমার খেলার বিষয় তো আয়সার দিয়াল সেগুলিকে প্রথম হলো সেগুলি কোন অশ্লীল ছিল না দ্বিতীয় হল সেগুলি আজকে এজন্য আল্লাহ রব্লা আলমিন বলছেন তাদের অধিকাংশই আজকে আল্লাহ রবাহ আলমিনের প্রতি ইমান আনা সত্ত্বেও তারা মুশ্রিক হয়ে গেছে প্রিয় বন্ধুরা আসুন প্রতিটি মুসলিম ভাই ও বোনকে আমি অনুরোধ জানাবো আসুন নিজের কি স্বভাব করুন বর্জন করে আদর্শ নিয়ে আসার চেষ্টা করুন আল্লাহ সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা তাহলে এই অধ্যায় থেকে আমরা জানলাম যে এই ধরনের চিত্র সেগুলি তৈরি করাও হারাম এবং সেগুলিকে গ্রহণ করা সেগুলিকে রাখা নিজের ঘরে সেগুলিও হারাম অতএব একজন মুসলিম এ দুই দিক থেকেই এ হারাম থেকে অবশ্যই তাকে বিরত থাকতে হবে যদি হারামের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে তার ইমান তার তৌহিত অবশ্যই যাবে কখনো সে আল্লাহ সুবাহর প্রতি ইমানদার আল্লাহ আল্লা সুবাহ আল্লাহর প্রতি শ্রদ্ধাশীল হতে পারে না আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সুবাহানহ আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান নিয়ে আসার তৌফিক দান করুন আল্লাহ আমিন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আগামী দর্শে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ ওবরাত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 প্রতি শুক্রবার রাত দশটায় সম্প্রচার সকাল সাড়ে আটায় বাংলাদেশে বিস বাংলায়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 डायल कर डॉक्टर जाकिर के प्रति शनिवार रत साढ़े सातटा पापुन सम्प्रचार सकाल साढ़े नशे बीस टी बांगलाय मानव मुक्ति नबी प्रेरण करोन इसमा इसलाम प्रकृत अर्थे शांति कायम कर शांति समाज गठन निर्देशना शांति इसलमर अवदान समाजे शांति प्रतिष्ठाएस पुन सम्प्रचार सकाल सारे बांग